আবু হুরাই রাজনৈতিক বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেন ক্যামত সংগঠিত হবে না যতক্ষণ না তোমাদের যুদ্ধ হবে এমন এক জাতির সঙ্গে যাদের পায়ের জুতা হবে পশমের এবং যতক্ষণ না তোমাদের যুদ্ধ হবে তুর্কদের সাথে যাদের চক্ষু ছোট নাক চ্যাপটা চেহারা লাল বর্ণ যেন তাদের চেহারা পেটানো ঢাল